বাংলা মানবতা সমাধান আপনাদেরকে শুরুতেই জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম বাংলার একটি অনুষ্ঠান সাক্ষাৎকার বিশিষ্ট আলমজানের সাক্ষাৎকার সেই সাক্ষাৎকার অনুষ্ঠানে অনুষ্ঠানে ধন্যবাদ মহতারাম আপনাকে আজকে আমাদের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে আমরা বিগত এক পর্বে আপনার কাছে একটি বিষয় নিয়ে প্রশ্ন রেখেছিলাম কিন্তু সময়ের অভাবে আমরা শেষ করতে পারিনি ছিলেন এক গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান প্রেক্ষাপটে আপনি এই বিষয় তুলেছেন এই আপনাকে ধন্যবাদ বিশেষ করে বিদা দুইটা অর্থ এক হচ্ছে শাব্দিক অর্থ আর হচ্ছে পারিভাষিক অর্থ আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ বিধা শাব্দিক অর্থ হচ্ছে পূর্বের কোন অনুমান ছাড়া কোনো নমুনা ছাড়া উদাহরণ ছাড়া দৃষ্টান্ত ছাড়া কোনো বিষয় সৃষ্টি করা আর পরিভাষায় বিধাৎ বলা হয়তের শরীয়তের পরিভাষায় যে আপনি ভালো বলেছেন শরীয়তের পরিভাষায় বিধাঁত বলা হয় যে কাজ বা যে কথা যে আকিদা বিশ্বাস কোরআন এবং শূন্যায় কোথাও নাই। প্রত্যাশায় করা এটাই হচ্ছে বিদা ধন্যবাদ মহতার আমবেদা এত সুন্দর সংজ্ঞা দিলেন তবে আমার মনে হয় সংজ্ঞাটা আরো স্পষ্ট হবে যদি আপনি কিছু দৃষ্টান্ত পেশ করতেন ধন্যবাদ আসলে দৃষ্টান্ত তো এই যে মানুষের সামনে যে বিষয়গুলো থাকে মূল বিষয়ের সাথে মিলিয়ে দেওয়া হয় মানুষের বুঝতে সহজ হয় একটা বড় আবাদতের জিনিস আল্লাহ তারা যখন নাজিল হইলো আল্লাহ এবং ফেরে তারা দুরুদ পরে ও মমিন তোমরাও পর এ আয়াত যখন নাজিল হইল তখন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আমরা দরুদ কীভাবে পড়বো কী পড়বো তখন আল্লাহ হাবিব সলিল্লা সাহাবায় কিরাম রিদান আল্লাহ আলী আজমান্দারকে শিখালেন আলা মুহাম্মদ ওয়া আলাহি মুহাম্মদ কমা তা ইব্রাহিম ওয়া আলাহ ইব্রাহিম ইন্নক হামিদ উম অর্থাৎ যেটা দরুদ ইব্রাহিম আমরা নামাজে যে দরুদটা পড়ি সাহাবা এখরাম রিদান আল্লাহ আলী আজমাইন্দারকে রসুল ওই শোনালেন এখন আমি যদি দরুদ এই আবাদতের নামে নিজে থেকে কোনো শব্দ বানিয়ে যেটা হাদিসে নাই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে যেই দরুদটা প্রমাণিত নয় জি আর রসুল সাল্লা ইসলাম থেকে আরও অনেক দরুদই হাদিসে আসছে প্রমাণিত দরুদ ইব্রাহিম ছাড়াও কিন্তু যেই দরুদের শব্দ রসুল করিম সাল আলহিম থেকে প্রমাণিত নয় এই যে নিজ থেকে একটা আমি দরুদ বানিয়ে আমি এবং নিজস্ব আঙ্গিকে করতেছি এখানে কিন্তু কয়েকটা বিধা হচ্ছে আনুষ্ঠানিকতার সাথে এটা এক বিধা আবার অনেক ক্ষেত্রে আমরা কোথাও কোথাও দাঁড়িয়ে যাচ্ছি এটা আরেক বিধা কখনো কখনো এটা সিরিকো হয়েছে কিভাবে একটু ক্লিয়ার করা দরকার যে আমি যখন দাঁড়াচ্ছি আমি যদি যদি এই চিন্তায় দাঁড়াই যে শুধুমাত্র রসুল করিম সাল্লা আলিয়ালামের সম্মান আমি দাঁড়িয়ে গেলাম তাহলে আমাকে খুঁজতে হবে যে সাহাবায়করাম দূরত পড়ার সময় দাঁড়িয়েছিলেন কি না যদি তারা দাঁড়াতেন তাহলে যদি কেউ দেখাতে পারে আমরাও দাঁড়াবো আলহামদুলিল্লাহ নজির আছে আমাদের বিদায়তের সংজ্ঞাতটাই যে পূর্বে যেটা নমুনা ছিল না ওর আনে এবং শুননায় সাহাবা একরামের জীবনে ওটা যদি আমি আবাদত মনে করে করি ওইটাই বিদা এখন যদি এই বাক্যগুলো এই প্রক্রিয়ায় কেউ দেখাতে পারে আমরাও করবো আলহামদুলিল্লাহ এটা আবাদত আমরা কেন ছাড়ব আর যদি না থাকে আপনি কেন করবেন আপনিও ছাড়ুন এটা বিদা শিরিক কিভাবে হয় কারো কারো বিশ্বাস এবং এই বিশ্বাসটা এত প্রবল যে বিশ্বাসের সাথে কিছু কাজও হয় যে যখন দরুদ পড়া হয় তখন হজরত রসুল করিম সাল আলী আসাল্লাম চলে আসেন নওয়াজ কেন তিনি হাজির নাজির যেখানে ইচ্ছা হাজির হইতে পারেন এই বিশ্বাস রাখা দেখুন এক আলোচনায় আপনার প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে রসুল করিম সাল কেন্দ্রিক সিরিক গুলো কি রসুল করিম সাল্লা এটা রসুল কেন্দ্রিক একটা সিরিক রসুল সাল্লাম নূরের তৈরি আল্লাহর খাস নূরের অংশ এটাও রসুল সাল্লাহাম একটা সিরিক এটাও একটা সিরিক যে সব জায়গায় সব অবস্থায় আল্লাহর কুদরত হাজির হতে পারে যেটা আল্লাহর সিফাত আল্লাহর গুণ এটা রসুলের জন্য সাব্যস্ত করে বলা যে রসুল সাল্লু আলি সাল্লাম সব জায়গায় হাজির হইতে পারেন যেহেতু ওই মজলিসের রসুল্লাহলাম হাজির হন তখন তারা এক খালি চেয়ারও রেখে দেন যে রসুলসাল্লাহাম আসলে ওখানে বসবেন নাওয়জবুল্লাহ আলী আমার হাসি পায় হাসি পায় এই যে যেই মজলিসের রসুল সাল্লু আলয়াল্লাম এভাবে আসেন তা আপনার যখন দূরদ শেষ হয় তখন এত দ্রুত রসুলাম চলে যান যে ওই দোয়ায় আর সামিল হন না দোয়াতে তখন কিন্তু ওই যিনি ওই পরিচালনা করছেন মিলাদ বা দূরদ তিনি কিন্তু ওই দোয়াটা পড়ছেন তখন আর রসুল সালামকে বলেন না যে দোয়াটা আপনি করাই আসেন জালিক আরো হাসি পায় যে এই কিন্তু নামাজে যখন দরুদ পড়ে তখন আর দাঁড়ায় না তখন দাঁড়ায় না তখন রাসুল তখন রসুল আসেন না বাইরে হইলে আসেন ভিতরে হইলে আসেন না এই সমস্ত পার্থক্য এগুলা কোথায় আছে আল্লাহ আলুম যাই হোক এটা কিন্তু শিখ এখানে শুধু বিদানি সাথে সাথে দেখেন একটা অপরাধ কতগুলো অপরাধ টেনে আনছে বললেন আল্লাহ কিছু ফেরেস্তা নিয়োগ আছে নিয়োগকৃত যারা সারা জমিনে বিচরণ করে বেড়ায় কোথাও যদি আমার নামে দূরত পড়ার হয় আল্লাহ বলছেন দূর নেওয়ার জন্য এক শ্রেণীর আমি নিয়োগ করে রেখেছি যারা দূরত পাঠিয়ে দেন আর তারা এই বিশ্বাসের কারণে দেখুন এখানে এই আয়াতকে অস্বীকার করা হচ্ছে এক হাদিসকে অস্বীকার করা হচ্ছে আয়াত তো ওই মা খালা দিয়া বললাম যে আয়াতকে অস্বীকার করা হচ্ছে যে আল্লাহ এই ফেরস্তাদেরকে বেকার সৃষ্টি করেছেন কোনো কাজ নাই হাদিসকে অস্বীকার করা হচ্ছে যে এই ফেরস্তারা নিয়ে যান আর রসুলসাল্লা নিতে আসেন দুই রকম কথা তিন নম্বর প্রবলেম দেখেন দুনিয়ার মানুষকে যখন আমি হাদিয়া দিতে যাই তখন কিন্তু আমাদের দুনিয়ার নজাম হচ্ছে আমরা হাদিয়া সম্মানজনকভাবে তার কাছে পৌঁছে দেই। আর যখন কাউকে দাঙ করি তখন বলি আয়সা নিয়ে যাও আর একটা এটা আপনার রসুলের রাজা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা ছিল ওই ব্যবস্থা এড়িয়ে আপনি তাকে এখানে নিয়ে আসলেন কত পূর্বে আদব আসলে মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখন এইক্রান্ত বিষয়ে আমি যেদিকেই তাকাই আমি শুধু দেখি একটার পর একটা অপরাধ যেন দানার মতো ঝরে পড়ছে খালি আসছেই আসছে একটা মালাকে যখন আপনি ছিঁড়ে দিবেন তখন যেমন দানাগুলো একটার পর একটা ঝরে পড়ছে দূরত সংক্রান্ত বিষয়ে যখন আমি ভাবি আমার লাগে যে একটার একটা অপরাধ জড়াই যাচ্ছে মানুষের আখিদার সাথে কাজের সাথে বিশ্বাসের সাথে হয় হচ্ছে না হয় বেদাত হচ্ছে এটার কারণ জানেন এটার একটা কারণ কিন্তু খুঁজে পেয়েছি সে কারণটা হচ্ছে কোরআনকারি মিরবুল আলমিন যখন বললেন ইন আল্লাহ আলেন নী যে আল্লাহ এবং ফিরিশারা নবীর উপর দূরত পড়েন দেখুন আর কোন আবাদতের ব্যাপারে কিন্তু রব্বুল এই কথা বলেন নাই যে বান্দা তুমিও নামাজ পড়ো আমিও পড়ি ফেরেস্তারাও পড়ে তুমি রোজা রাখো আমিও রাখি ফেরেস্তারাও রাখে আর কোনো বিষয়ে বলে নাই রসুল করিম সাল্লাহ সাল্লামের উপর দূরত পড়া সম্পর্কে হাদিস আসছে আল্লাহ বলছেন ফেরেস্তা ধন্যবাদ আপনার এই সুন্দর মনজ্ঞ বা তথ্যপূর্ণ জবাব আমরা আরো শুনবো ইনশা আল্লাহ এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ছোট্ট বিরতি নিতে যাচ্ছি আশা করি আপনারা সকলে অপেক্ষা করবেন বিরতির পরে আবার এই তথ্যপূর্ণ আলোচনা হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয়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 যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रे साचार सकाल साढ़े नशे आलो के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 जानून शेष पथ जापर्के महान आल्ला पवित्र कुरने उल्लेख कर এতগুলো বেদাতের মধ্যে মানুষ কেন জড়িত হচ্ছে বা সিরিকের মধ্যে দেখুন হাদিস আমাদের সামনে যে যে ব্যক্তি একবার দরুদ পড়বে আল্লাহবাহ তার উপর দশটা রহমত নাজিল করেন সমস্ত ফেরিস্তারা তার ফেরতের জন্য দোয়া করে এই সমস্ত ফেরিস্তার সংখ্যাটা কত আল্লাহ আকবর ফেরিস্তার কোনো সংখ্যা আছে সংখ্যা গণার মতো সামর্থ্য আমাদের আছে আমাদের সংখ্যার শেষ যেখানে ওইটা দিয়েও শেষ করতে পারবো না ফেরিস্তাদের সংখ্যা এত পরিমাণ সংখ্যা এত পরিমাণ ফেরিস্তা যেই বান্দার মাফেরাতের জন্য দোয়া করে এই বান্দার অবস্থানটা কোথায় যায় চিন্তা করুন তো এই দৃশ্য দেখে শয়তানের কি ভালো লাগে শয়তান এটাকে তার এক বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে শয়তান যখন দেখলো যে বান্দা ওম্মদ তার রসুল সাল্লাম প্রচন্ড ভালোবাসা দেখুন মুসলমান এটা কিন্তু মুসলমানদের একটা প্রাণের বিষয় যে সে নামাজ না পড়ুক রোজা না রাখুক হোজ না করুক রসুলসলো আলাহিসামকে কিন্তু প্রাণের চেয়েও বেশি ভালোবাসে শয়তান যখন দেখলো যে রসুলসল্লাহ ইসলামকে তারা তাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে কাজেই তাদেরকে যদি আমি বারণ করি যে না তোমরা দূরত পড়বা না আর তারা যখন এই হাজি জানবে যে এত সোয়াব এত সোয়াব তাদেরকে দূরত থেকে বারণ করা যাবে না হ্যাঁ তাদেরকে দূরদের মধ্যে লাগিয়ে দাও লাগিয়ে কি করো ওই জায়গায় যাই মেহনত করো যে দরুটাকে এমন ভাবে করাবে যাতে সে ওই সব থাক দূরের কথা তাকে হাজার ও বেদাত এবং মধ্যে যায়। দেখুন তার ষড়যন্ত্র কত ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু আশ্চর্য আমরা মুসলিম সমাজ শয়তানের সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের বেড়া জালে কিন্তু আবদ্ধ হয়ে গেছি মহাতারাম ধন্যবাদ আপনাকে অনেক তাহলে আপনার এই কথাগুলি থেকে স্পষ্ট হচ্ছে বেদাত শুধু একটি অপরাধেই নয় বরং এটা একটা শেরকের একটা সিঁড়ি বলা যেতে পারে বিভিন্ন দিবস বা বিভিন্ন রাত্রি যাপনে আরো কিছু যদি উদাহরণ দিতেন আপনি অনেক আছে আপনাকে কি বলবো আজকের সমাজে আজকে এমন ভাবে আছে যেদিকে তাকাই শুধু বিদা আপনি দিবস এবং রাতের কথা বলেছেন দেখুন আজকে মসজিদগুলোতে যখন আমরা যাই এসে আমাদেরকে জিজ্ঞেস করে এসার নামাজ কিন্তু পড়ে নাই এসে জিজ্ঞেস করে এবং খুব গর্ব ভরা একটা ভাব নিয়ে যে হুজুর ওনাকে জিজ্ঞেস করলে উনি আমাকে একজন দিনদার ভাববেন এইরকম একটা মনোভাব নিয়ে এসে জিজ্ঞেস করে যে হুজুর সবে মহারাজের নামাজের নিয়টটা একটু বলে দেন তখন কি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারি না যে কি বলবো এই নাই। তিনি হাসছেন সবে মেরাজ শব্দগুলো খেয়াল করেন আপনি মানে মানুষের মূর্খতা রাত এই শব্দগুলো আমরা যে কিছুই জানি না এই সম্পর্কে আর একটা অজ্ঞতা যে আমাদের বিভ্রান্তি কোন জায়গায় সব মানে রাত এটা ফার্সি শব্দ সব মানে রাত মেরাজ মানে মেরাজ সবে মেরাজ মানে মেরাজের রাত আমরা কি বলছি রাত যেমন জমজমের পানি আমরা বলি আবে জমজম আবমানি পানি জমজম এক বিশেষ কূপ পানি ওই বিশেষ কূপের পানি আমরা বলছি আবে জমজমের কুয়ার পানি আজিবাজিব্দ এগুলো আমাদের সমাজে প্রচলিত যাই হোক এই ক্ষেত্রে যে আমাদের কোন রকমের শব্দগুলো থেকেই তো বোঝা যায় এটা কোরআনের শব্দ না হাদিসের শব্দ না কোথা থেকে আসলো যেখান থেকে আসছে শব্দ যেটাই আসছে ইসলামী করান নিশ্চয়ই নিশ্চয়ই তো যখনই জিজ্ঞেস করে শবে মেরাজের নামাজ একটু নিয়রটা বলে দেন তখন তাকে কি বলবো তাকে যদি বলি যে ভাই সবে মেরাজ বা মেরাজ রজনী যেটা আল্লাহ রসুল সালাম যেটা এনেছেন যে শাস্তি গুলো দেখেছেন গিবৎকারীর শাস্তি জিনাকারীর শাস্তি যে সমস্ত মহিলারা স্বামীর সাথে উঁচু আওয়াজে কথা বলে তাদের শাস্তি এগুলো দেখে এসছেন রসুল সাল্লা তুমি শিক্ষারী নেই বা নামাজ আসলো কাজেই এই রাতে সাবাবের নিয়তে যদি কেউ নফল নামাজ পড়ে সাাবের নিয়তে মানে নফল নামাজ তো পড়বে সাবাবের নিয়তেই সেটা যে কোনো রাতেই পড়তে পারে কেউ যদি মনে করে এই রাতের বিশেষ নামাজ আমাকে পড়তে হবে রোজা রাখতে হবে পরদিন দিন এটা নিঃসন্দেহে বিদাহ কোনো সন্দেহ নাই কারণ কারণ হচ্ছে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহাম করেন নাই বরং হয়তো অমরদুল্লাহ তালাহ আনহু থেকে বর্ণনা একজনকে হয়তো অমরদুল্লাহ তালু রোজা ভাঙ্গাইছেন যে কিছু রোজা রাখছো ওই যে উপলক্ষে ভাঙ্গাইছেন তিনি বেদাহাতকে তিনি এইভাবে শেষ করেছে যে এখনি ভাঙতে হবে মেয়র আবার রোজা কেশের বরাত রজনীকে কেন্দ্র করে আমাদের দেশে সবচেয়ে বেশি বিদাহাতি কার্যক্রম রাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিদাহাতি কার্যক্রম হয় বরাত রাত কেন্দ্রিক করে মানে পনেরোই সাহবান আমি শব্দটা বলছি যে পনেরোই সাহাবান বললে অনেকে বুঝবেন না চিনবে না হয়ে শব্দ বলার ইচ্ছা আমার ছিল না সবই বরাত হিসেবে আমরা যেটাকে চিনি দেখুন আমি অত্যন্ত হতাশার সাথে মাঝে মধ্যে চিন্তা করি সবচেয়ে সহির কাছাকাছি যে হাদিসটা এই তিনিটার মধ্যে যদি একটু চিন্তা করি আমার মসজিদ আসা বন্ধ হয়ে যাবে নফল নফল তো আছেই এবং কোথায় পেয়েছেন নিজের ঘরের মধ্যে তো আমি সারারাত মসজিদে কোন কাজ করতে যাচ্ছি এটা কেমন কথা এই গেল অবস্থা তাহলে বোঝা যায় আপনি আগেও বলেছিলেন বেদাতে একটা পরিণতি যেখানে বেদাত আসে সেখানে আসল সূন্য সেটা হারিয়ে যায় কেন। যত নতুন আবিষ্কৃত জিনিস আছে এখানে আমার এই বিষয়টা না বললে কিন্তু দর্শকদের মধ্যে একটা ভ্রান্তির সৃষ্টি যেভাবে মানুষকে বিভ্রান্ত করা যত নতুন আবিষ্কৃত জিনিস সেটা ভালো হোক মন্দ হোক আজকের সমাজে এই একটা বিভ্রান্তি শুরু হয়েছে বেদা হাতে হাসানা নামে একটা বেদাৎ তৈরি হয়েছে এটাও একটা বেদা এটা একটা বেদাৎ বেদাতে কোনো সংজ্ঞা রসুল এইভাবে ব্যাখ্যা করে দেন নাই যে দুইটা বেদা আমি বলবো এই সংজ্ঞা বা এই ব্যাখ্যা এবং এই তাকসিম বন্টন যেটা বেদা দুই প্রকার ভেদ করা এটা একটা ভ্রান্তি মানুষকে বিভ্রান্ত করার জন্যে বেদা বেদাতি। আর সাইয়া ভাগ করার কোন সুযোগ নাই আর যদি কেউ করেন তর্কের খাতিরে যদি আমরা মেনেও নেই যে হ্যাঁ ভালো বেদাত খারাপ বেদাত রসুল সালাম কি বলছেন সমস্ত বেদাৎ দলা এখন কুল্লুন সমস্ত কুল্লুন মানে সমস্ত এখন সমস্ত অর্থ যদি আপনি না বুঝেন আমার কিছু করার নাই সমস্ত মানে কি কোনো বাদ নাই সমস্ত মানে হাসানা যেটা এটা করবা আর যেটা খারাপ এটা ছাড়বা এটা সমস্ত মানি হচ্ছে রসুল সাল্লাহাম হয়তো ওই মাধ্যমে যে একসময় আপনার উম্মত বেদাতের এরকম প্রকার করবে ওই জন্য রসুল করিম সাল্লাম হয়তো কুল্লু শব্দ ব্যবহার করেছেন তুমি প্রকার দুইটা কেন হাজারটা বের করো যত প্রকারই বের করো সমস্ত বেদাত হচ্ছে দলালা আর দলালার গুমরাহী গুমরাহির ভ্রষ্টতা ভ্রষ্টতার পরিণাম কি রসুল করিম সাল আলাইস্লাম যেটা আবুদাউদের রেওয়ায়তে আসছে ফিন যে সমস্ত শেষ ঠিকানা হচ্ছে জাহান্ন আর এটা তো আরো করুন কথা যে এক শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিবেন যখন তারা আসবে সামনে পর্দা দিয়ে দিবেন রসুলাম বলবেন আমার উন্মত তখন ফেরেস্তারা কি বলবেন যে না এরা আপনার উন্মত না আপনি জানেন না এ দেখেন গায়েব না জানার আরো একটা কারণ ইসলাম জানেন না ফেরেস্তারা না। আপনি জানেন না আপনি আসার পর তারা দিনের মধ্যে নতুন সংস্করণ করেছে এটা আপনি জানেন না সেজন্যই তারা আপনার দলের ভুক্ত নয় তারা আলাদা জাহান্নামি এইভাবে তাদেরকে রসুল সোল্লা ইসলাম থেকে সেই চূড়ান্ত মুহূর্তে হাসরের মাঠে যখন সাফাত দরকার সেই চূড়ান্ত মুহূর্তে তাদেরকে নিয়ে হাউসে কাউসার থেকে বঞ্চিত করা হবে তাদেরকে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে এর চেয়ে খারাপ পরিণাম একজন কালিমা বিশ্বাসী মানুষের জন্য এর খারাপ পরিমাণ আর কি হতে পারে বলুন যে চূড়ান্ত সময় যখন আমার হাউজে কাউসারের একটু পানি দরকার পিপাসা মিটানোর জন্য যে পানি পান করলে আমার জান্নাতে পৌঁছা পর্যন্ত আর পিপাসা লাগবে না আবাদা আর কখনও পিপাসা আসবে না এমন এক পানি থেকে আমি বঞ্চিত হচ্ছি রসুল করিম সাল্লাহামের সাফাত ছাড়া যেখানে আমার কোনো উপায় নাই রসুল করিম সাল্লাহ ইসলামের সাফাত থেকে আমি বঞ্চিত হচ্ছি সব মিলে আমার ঠিকানাটা হচ্ছে জাহান্নাম এরপরেও আমি দিন এবং ধর্মের দোহাই দিয়ে এই সমস্ত মন গড়া জিনিস করবো এবং নিজে করছি এবং মানুষকেও করাচ্ছি আজকে যারা করাচ্ছে মানুষদেরকে তাদের সম্পর্কেও আমরা কিছু বলতে হবে কাছে দোয়া আল্লাহ আমাদের এই ভাইদেরকে আপনি হেদায়াত দেন কারণ তাদের কারণে আপনি কল্পনা করতে পারবেন না সে এত বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু কিছু চ্যানেলের মাধ্যমে ওটা তারা চ্যানেলগুলোকেও নিজেদের জন্য বেছে নিয়েছেন এবং বিভিন্ন ভাবে যত মাধ্যম আছে সমস্ত মাধ্যমকে তারা ব্যবহার করছেন কারণ তাদের তো পয়সার অভাব নাই কারণ আমরা তো আলহামদুলিল্লা কথা বলি ওই চিন্তা আমাদের মাথায় থাকে আল্লাহ আজরা এতবার তারি করতে হবে যে উজরত চায় না বিনিময় চায় না নিজে হেদায়তের উপর থাকে একজন বক্তার জন্য এই দুই গুণ অবশ্যই দরকার হেদায়ত আসবে না আলহামদুলিল্লাহ কিন্তু ছড়িয়ে দিচ্ছেন আল্লাহর কাছে আমাদের তাদের জন্য এই গোড়া গুলোকে আপনি হেদায়তেন যদি হেদায়ত তাদের জন্য না থাকে যদি মহরকিত হয়ে যায় খত আলুবিহীমের যে কথা যদি এমন হয় তাহলে সুন্দর আপনার ওই সাক্ষাৎকারের জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অত্যন্ত মনজ্ঞ সাক্ষাৎকারের জবাব শুনছিলাম মহতারামের কথাগুলি শুনছিলাম আশা করি দর্শক শ্রোতা আপনারা বিষয়গুলি একটু উপলব্ধি করার চেষ্টা করবেন এবং নিজের জীবনকে সন্ন্যার আলোকে সকল প্রকার মুক্ত রাখার চেষ্টা করবেন আল্লাহ সোহানুমি सर्वशेष टेस्टमैन मानवजात आह्वान दया ज्ञान झर्णाधार আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি